আসসালামুকমতুলিল দর্শক বৃন্দ আশোরা কিতাব উত্তাউ হেদ এর ধারাবাহিক দর্শে অতীতে আমরা আঠারোতম দর্শ শুনেছি আজকে আমরা উনিশতম দর্শ কিতাব হেদ এর শুনব এ পর্যায়ে লেখক রাহেমহল্লা আরেকটি সুন্দর বিষয় নিয়ে এসেছেন যে বিষয়টি গত দর্শের সাথেই কিছুটা সম্পৃক্ত তিনি বাব বেঁধেছেন অধ্যায় বেঁধেছেন বা বোন মিনা আন্নাদুলি গাই গাইরুল্লাহর জন্য যে কিছু নজর করা কিছু মানত করা এটি হল শেরক কারণ আমরা জানি যে নজর মানত করা এটি একটি ইসলামের কাজ ইসলামের একটি আবাদত এ আবাদত যখন গাইরুল্লার জন্য সম্পাদন করা হবে তখন অবশ্যই এটি শেরক হবে তাও সেই থেকে পদস্কলন ঘটে যাবে শের কে সেটি লিপ্ত হয়ে যায়। তাই আসুন প্রিয় বন্ধুরা प्रथम एक टू नजर का के नजर की जिन की मानव कमेटी भाषा नजर पारिभाषिक अर्थेल मानस নিজের উপর এমন কোন বিষয়কে চাপায় নিবে অপরিহার্য করে নিবে যে বিষয়টি তার রাব আল্লাহ সব হতো আল্লাহ তার উপর অপরিহার্য করে দেননি। অথবা ইসলামে সে বিষয়টিকে তার উপর অপরিহার্য করে দেওয়া হয়নি নিজেই সেটিকে অপরিহার্য করে নিয়েছে এটার নামই হল নজর নজর সাধারণত একাধিক হয়ে থাকে বিভিন্ন প্রকার হয়ে থাকে তার অবস্থা ও ধরন ও হুকুম বা পরিণতি ইত্যাদির দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যেমন নজর কতগুলি নজর রয়েছে যে নজরটি পালন করা পূরণ করা হল ও আজীব অপরিহার্য সেটি হল যদি নজর ইসলামী শরীয় সম্মত বিষয়ের ক্ষেত্রে আল্লাহ সুবাহানহুয়া তাল্লাহার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে হয়ে যেমন আল্লাহ রসুল সাল্লাহাম বলেন ম্যান্যদারা আইটি আল্লাহ ফালিয়ত আহু যে ব্যক্তি আল্লাহ সুবাহানুয়া তাল্লাহার আনুগত্যের মধ্য দিয়েই সে নজর মানত করেছে সে যেন তার এই নজর বা এই মানত এটিকে পূর্ণ করে এ পূর্ণ করা ও দ্বিতীয় প্রকার নজর যেটি পূর্ণ করা হল হারাম সে নজর হচ্ছে আল্লাহ সুবাহর অবাধ্যতা বা আল্লাহ সুবাহানা তালা অসন্তুষ্ট হবেন এমন বিষয় যদি কোনো নজর করা হয়ে থাকে যেমন আল্লাহ রসুল সাল্লাহ বলেন মা নজরা আমি আসি আল্লাহ ফালাই আসি যে ব্যক্তি আল্লাহ সাদার অবাধ্যতায় লিপ্ত হওয়ার বিষয়ে কোনো নজর করে থাকে অর্থাৎ আল্লাহ তাল্লাহর অবাধ্যতার বিষয় মানে শরীয়ত গর্হিত শরীয়ত নিষিদ্ধ কোন কর্মে লিপ্ত হওয়ার নজর করে থাকে ফলে আসি সেজন্য এই নজর কখনো পূর্ণ না করে কারণ শরীয়ত গর্হিত বিষয়ের ক্ষেত্রে কেউ মানত করে থাকলে সেই মানতটা পূর্ণ না করাটাই হলো ইসলামের নির্দেশ বা পূর্ণ করাটা হলো হারাম অনুর ভাবে নজর যেটাকে বলা হয় আমরা নজর মুবাহ বলি সাধারণ বিষয় উদাহরণস্বরূপে একজন ব্যক্তি মনে করলেন তিনি নজর করলেন যে আমি এই কাপড়টা পরিধান করবো আজিব অপরিহার্য সেটি হল যদি নজর ইসলামী শরীয় সম্মত বিষয়ের ক্ষেত্রে আল্লাহ সুবাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে হয়ে থাকে যেমন আল্লাহ রাসুল সালাম বলেন আল্লাহ ফালিয়ত আহু যে ব্যক্তি আল্লাহ সুবাহর আনুগত্যের মধ্য দিয়ে সে নজর মানত করেছে সে যেন তার এই নজর বা এই মানত এটিকে পূর্ণ করে পূর্ণ করো আজীব দ্বিতীয় প্রকার নজর যেটি পূর্ণ করা হলো হারাম সে নজর হচ্ছে আল্লাহ সুবাহানা হুয়া তালার অবাধ্যতা বা আল্লাহ সুবাহ অসন্তুষ্ট হবেন এমন বিষয়ে যদি কোন নজর করা হয়ে থাকে যেমন আল্লাহ রসুল সাল্লাহ বলেন মা না দারা আই আসি আল্লাহ ফালাই আসি যে ব্যক্তি আল্লাহ সাদার অবাধ্যতায় লিপ্ত হওয়ার বিষয়ে কোনো নজর করে থাকে অর্থাৎ আল্লাহ তাল্লাহর অবাধ্যতার বিষয় মানে শরীয়ত গর্হিত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 আমি আল্লাহর হস্তে মানত করছি যে এই কাপড়টা আমি আমার এক মাস আমি এই কাপড়টা পরিধান করে থাকবো তাহলে এটা একটা নজর তার এটা কোনো হারাম বিষয় নয় আবার শরীয়তে কোন অপরিহার্য বিষয় নয় এ ব্যক্তির জন্য সে ইচ্ছা ইচ্ছাধীন এটা ইচ্ছা করলে সে তার এই নজর পূর্ণ করতে পারে আবার ইচ্ছা করলে সে এ নজর ভঙ্গ করে এ মানত সে ভঙ্গ করে কাফারা আদায় করতে পারে অন্যরভাবে নজর और एक प्रकार हल नदर गानुष मतर्क जन जनता से मुहूर्ते कठिन भाव रेगे मानत कर बसें आल्ला कसुम करते यदि एक मास रोजा रखब एधरण मानतक तर्क वितर्क व राग इत्यादि वशत हुए नजर को हुकुम हो व्यक्ति इच्छा कर ले पूरे अथवा जी पूरे ना, ना चायता काफारा दीते हो अनप भावे नजर आर फिल्मा क्रूह इसलमी विषय हराम पोरा पुरी नये आर पूर्ण भलत नये কিন্তু মাকরুহ পর্যায়ের অপছন্দনীয় বিষয়ে এমন বিষয়ে ক্ষেত্রে যদি কেউ নজর করে থাকে সব নজর এগুলি কিন্তু আল্লাহ সুতার উদ্দেশ্যেই তাহলে সেই ক্ষেত্রে তার বিধান হল সেটাও পূরণ করবে না বরং তাকে কাফারা আদায় করতে হবে কসমের যেটি কাফারা সেই কাফারা অন্যভাবে আরেক প্রকার নজর হল সেই নজর আলমুতলাক বা মুভাম কোনো ব্যক্তি কোনো বিষয়ের ক্ষেত্রে একটা মানত করে বসলো যে হে আল্লাহ আমার এটা হয়েছে আমি কিছু মানত করব। বা আমি কিছু নজর করব। এই ধরনের যদি অস্পষ্টভাবেই করে থাকে তাহলে সেক্ষেত্রে সে ব্যক্তি ইচ্ছা করলে সেটাকে পূরণ করার মতো তার সুযোগ নেই কারণ সে কিছু দিতে চাইছে অথবা কিছু করতে চেয়েছে কিন্তু কি দিবে কি করবে এটা স্পষ্টভাবে বলে নাই এমন অবস্থায় নিয়ম হলো যেটি সহি হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন আমরা জানলাম নজরের পরিচিতি সম্পর্কে জানলাম মানতের পরিচিতি সম্পর্কে বা এবং কি কি ধরনের হতে পারে কোনগুলি ক্ষেত্রে মানর পূর্ণ করতে হবে কোনগুলির ক্ষেত্রে পূর্ণ না করাটাই সুযোগ রয়েছে বা করার নিয়ম নয় করা যাবে না হারামের বিষয় যদি হয়ে থাকে সেটা আমরা অবগত হলাম আমরা অনেক ক্ষেত্রে জেনেছি যে কসমের কাফারা দিতে হবে কসমের কাফারা কি তা আমরা সংক্ষিপ্ত ভাবে আল্লাহ বলছেন কসমের কাফারা হলো চারটি বিষয় প্রথম হলো একটি কৃতদাস আজাদ করা যেটি সম্ভব নয় বা এখন নেই তাহলে দ্বিতীয় বিষয় হলো জন মিসকিনকে দরিদ্র মানুষকে খাওয়ানো অথবা জন মানুষকে কাপড় পরানো যদি এগুলি সম্ভব না হয় তাহলে তিনটি রোজা রাখবে এটা হলো কসম বা নজর মানত এর কা যদি সেই ক্ষেত্রে মানত পূরণ না করে থাকে আসুন আমরা জানলাম যেহেতু ইসলামে মানত করার এবং পূরণ করার এত সব বিধান রয়েছে তাহলে নিশ্চয়ই এটি একটি ইসলামের হেবাদত যদিও নজর করা বা মানত করা এই বিষয়টি নিয়ে বিজ্ঞ সমাজের মাঝে কিছু মতামত পাওয়া যায় কেউ এটিকে অবসন্দনীয় বলেছেন কেউ জায়েজ বলেছেন ইত্যাদি লেখক রহম্লা এক্ষেত্রে দুটি আয়াত নিয়ে এসেছেন এই অধ্যায় এক আয়াতে সোরা জাহার এর আট নম্বর আয়াতে আল্লা রে আলম বলছেন ইউফ নাজরি যারা ভালো মানুষ জান্নাতি তাদের একটি বৈশিষ্ট্য হল তারা তাদের নজর মানত সেটি পূর্ণ করে থাকে মানত করার পর অনুপব আরেকটি আয়াতে বলছেন সোরা বাকার দু সত্তর নম্বর আয়াত তোমরা যা কিছু দান করে থাকো অথবা যা কিছু তোমরা মানত করে থাকো সব আল্লাহ সুবাহান জানেন তাহলে এই আয়াতগুলি থেকে প্রমাণিত হচ্ছে নজর বা মানত করা একটি শরীয় সমতায় আবাদত শরীয়তে সেটি বৈধতা রয়েছে এটি একটি আবাদতের বিষয় প্রিয় বন্ধুরা আসুন যেহেতু এটি আবাদত অথবা এটি সম্পাদন করতে হবে শুধু আল্লাহ সুহানা তালার জন্যই অন্য কারোর জন্য যদি করা হয় তাহলে এটি অবশ্যই শীর্ঘবি আসুন আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় সুন্দরভাবে শুনছিলাম এরপর যে আমরা সংক্ষিপ্ত একটু বিরতি নেব এরপরে আবারও আমরা এই বিষয়ে ফিরে আসব আপনার আশা করি ধৈর্য সহকারে মনোযোগ সহকারে শোনার জন্য অপেক্ষা করবেন বলেছেন मुमिन जान ईमानदार स्त्री के घृणा ना के के कर मुस्लिम द्वित खंड विवाह उन আসসালাম আলাইকুম রহমাতলি দর্শক বৃন্দ এই দর্শের বাকি অংশ শোনার জন্য আশা করি আপনারা মনোযোগ সহকারী ধৈর্য সহকারে বসে আছেন আসুন আমরা যে গুরুত্বপূর্ণ একটি বিষয় অবতারণা করেছিলাম সে বিষয়ের বাকি অংশ আমরা একটু শুনেন আমরা আলোচনা করছিলাম সেই নজর এর প্রসঙ্গে যে নজর बैध कर्म इबादत विशेषकर नजर कर ले नजर शरियत सम्मत विषय निषिद्ध विषय ना तेल अपरिहार्य एबाद हो जाए सूतरा अबाद सम्पादन करते हैं एकमत आल्ला आलर जो আরে এই আবাদতের সামান্যতম অংশ যদি কেউ সম্পাদন করে এরই নাম হবে যে হাদিসটি সহিবু খারী প্রসিদ্ধ রাবি উমুল আশা রা হতে বর্ণিত তিনি বলছেন রাসুল সাল আলী বলেন মারা আইচি আল্লাহ ফালি যে ব্যক্তি আল্লাহ সুবাহ আল্লাহ আনুগত্য বা ইসলামের বিষয়ে কেউ যদি মানত করে থাকে ফাল তার দায়িত্ব হলো সেই নজরটা যেন করা পূর্ণ করে আল্লাহ আর যে ব্যক্তি এ ধরনের নজর করে মানত করে যে সে বিষয়টি হলো আল্লাহ সুবাহ আল্লাহ নিষিদ্ধ বা গর্হিত শরিয়ত গর্হিত বিষয়ে ফালাইয়াছি সে সেটা পূর্ণ করবে না বরং হাদিসের আলোকে আমরা জানি সে বিষয়ে তাকে कसम का कफार आदाय करते हैं तो यह हादीशुली प्रमाण कर दी अतएव नजर शरियत सम्मत विषय हम से पालन ये एक आबादत और जेटी इसलमर आबादत प्रमाणित होटी कईर उल्ला बैध नय अतएव को व्यक्ति जी ये नजर कर विषय उपकृत हई बाषय जी कृतकार्य हई তাহলে অমুক প্রতিমার স্থানে সেই প্রতিমার সন্তুষ্টির জন্য আমি ওখানে একটা খাঁসি দিব বা ওখানে কিছু টাকা পয়সা দিব বা ওখানে চেন্নি দিব বা তার জন্য এইটা করব এতটি রোজা রাখবো বা আরো কিছু দাওয়াতের আয়োজন করব। এ ধরনের যদি কেউ নজর করে থাকে গাইরুল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবং গাইরুল্লাহার জন্য তাহলে এটি হল শির এজন্য লেখক রাহমাল্লাহ তিনি অধ্যায় পেতেছেন বা মিনেশের কে আন্নাদুল্লি গরিল্লাহ আল্লাহ সুবাহানহ ছাড়া অন্যের জন্য যদি কোনো কিছু মানত করা হয় তাহলে সেটি হবে শের প্রিয় বন্ধুরা আমরা এই অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় অবগত হলাম সে বিষয়টি হচ্ছে নজর মানত হতে হবে একমাত্র আল্লাহ সুবাহন তালার নামে এবং হতে হবে সেটি শরীয়ত সম্মত বিষয় আর যখন এই সম্মত বিষয় হবে সেটি তখন পূরণ করা অপরিহার্য বিষয় হবে আর এমন কতগুলো বিষয় যদি হয়ে থাকে যেগুলির ক্ষেত্রে পূরণ করার চেয়ে না করাটাই হল উত্তম পরে বুঝতে পারে জানতে পারে তাহলে সেক্ষেত্রে তাকে সেই পন্থাই অবলম্বন করবে অর্থাৎ সে পূরণ করবে না বরং সেখানে কসম এর কাফারা আদায় করবে বর আফসোসের বিষয় আজকে আমাদের ইমানের দুর্বলতার কারণে আমরা অনেক সময় এমনভাবে দুর্বল হয়ে যাই যার ফলে আমরা আল্লাহ সবহানা হওয়াতে আল্লাহকে ভুলে গিয়ে কোনো প্রতিমা বা কোনো গণক যাদুকর তাদের কাছে তাদের সন্তুষ্টির জন্য আমরা অনেক সময় মানত করে ফেলি সন্দেহ নাই এটি একটি কর্ম একজন মুসলিমের জন্য এটি কখনো পায় না সে তার যাবতীয় আবাদত গুলি সম্পাদন করবে আল্লাহ সোভানা হত আলাকে সন্তুষ্ট করার জন্য তার এগুলি হবে একমাত্র আল্লাহ রবুল আলমিনের নির্দেশনা অনুযায়ী আল্লাহ রাবুল আলমিন অসন্তুষ্ট হবেন অপছন্দ করবেন एम भाव सेबादत गण्य होता आल्ला बद दिए गईर के को किसुके सतुष्ट करार्जन जो नजर हो शर्क पर्या चले शेरक এবং সেটি সের কে হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে এবার অপরাধ থেকে হেফাজত করুন আমিন। প্রিয় বন্ধুরা আসুন এরপরে লেখক রাহম তিনি অধ্যায় বেঁধেছেন সে অধ্যায়টি হল বাবু তু বেগরিল্লাহ বাব উমিনকে আল ইস্তেআদ্লাহ অর্থাৎ আল্লাহ সুবাহকে বাদ দি অন্য কারো কাছে যদি আশ্রয় কামনা করা হয় তাহলে অন্য কারো কাছে আশ্রয় কামনা করা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে আশ্রয় চাওয়া আশ্রয় প্রার্থনা করা সেটা হল শির লেখক রাহমহল্লা তিনি যে অধ্যায়টি বেঁধেছেন এটিকে আরেকটু শব্দ আমরা যদি সংযুক্ত করে দিই তাহলে বিষয়টি স্পষ্ট হবে ক্লিয়ার হবে তাহলে যেই সমস্ত বিষয়গুলি আল্লাহ সুবাহনত আল্লাহর সাথে সম্পৃক্ত বা আল্লাহ সুবাহ আল্লাহর জন্য খাস অন্য কারো সেক্ষেত্রে অধিকার নেই ওই সমস্ত বিষয়গুলির ক্ষেত্রে কেউ যদি কাছে চাইতে যায় তাহলে সেটি হবে তবে কতগুলি বিষয় রয়েছে যে ক্ষেত্রে আল্লাহ সালা কোনো মখলুককে ক্ষমতা দিয়েছেন কোনো মখলুককে অধিকার দিয়েছেন সেই ক্ষেত্রে কোনো মানুষ যদি ওই মখলুকের কাছে তার সামর্থ্য ও সাধ্যের মধ্যে তার কাছে কিছু আশ্রয় চায় তাহলে সেটি জায়জ হবে তবে তার বিশ্বাস থাকতে হবে প্রকৃত আশ্রয়দাতা হলেন আল্লাহ সুবাহা হুয়া আল্লাহ এই ব্যক্তি শুধু একটি উপলক্ষ সেই হিসাবে আমি তার কাছে একটি মাধ্যম সেই হিসাবে চাচ্ছি কিন্তু প্রকৃত পক্ষে এই মাধ্যম আমাকে আশ্রয় দেওয়ার ক্ষমতা রাখে না প্রকৃতপক্ষে আশ্রয় দেওয়ার ক্ষমতা যিনি রাখেন সে আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে আবার এই মাধ্যমকেও শেষ করে দিয়ে বা মাধ্যমকেও আমাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে অক্ষম করে দিতে পারেন তাই আমরা এ অধ্যায়ে মূল বিষয়টি এভাবে তা তাহল যে সমস্ত বিষয়গুলি একমাত্র আল্লাহ সুবাহনত আল্লাহ হাতেই নিয়ন্ত্রিত সেই বিষয়ের ক্ষেত্রে আল্লাহ সুবাহন আল্লাহকে বাদ দিয়ে যদি গাইরুল্লাহর কাছে অন্য কারো কাছে কোনো জিন কোনো দেবতা তাদের কাছে যদি সেগুলির ক্ষেত্রে আমরা আশ্রয় চাইতে যাই তাহলে সেটি শেরক হবে মূলত আশ্রয় চাওয়া এটি একটি শরিয়ৎসম্মতায় বাদত্ত্ব অতএব এই শরীয় বাদত যখন গাই গিয়ে সম্পাদন করা হবে তখন আল্লাহ নির্দেশনা দিয়েছেন যেমন আল্লাহ যদি তোমাকে শয়তানে আক্রমণ করে শয়তানে তোমাকে কোনো কিছু বিপদে ফেলে শৈতানে তোমাকে বিপদগ্রস্ত করতে চায় ফার্স্ট বিল্লাহ তাহলে তুমি আশ্রয় প্রার্থনা করো কার কাছে বিল্লাহ আল্লাহ সুবাহর কাছে তাহলে এই অধ্যায় আমরা দুটি জিনিস উপলব্ধি করতে পারছি জানতে পারছি প্রথম হল আমাদেরকে আশ্রয় প্রার্থনা করতে হবে আল্লাহ সুবাহানুহালের কাছে বিশেষ করে যে সমস্ত বিষয়গুলি একমাত্র আল্লাহ সুবাহানুতালা ছাড়া আর কারো ক্ষমতা নেই সেগুলির ক্ষেত্রেই আল্লাহ সবহানুত আলোর কাছেই আশ্রয় চাইতে হবে এগুলি যদি অন্য কারো কাছে আশ্রয় যাই তাহলে সেটি অবশ্যই সেকে একবার বড় সেরক হবে আর দ্বিতীয় বিষয় হল ওই বিষয়গুলি যেগুলির ক্ষেত্রে আল্লাহ রাবুল আনামিন কাউকে ক্ষমতা দিয়েছেন কাউকে সামর্থ্য দিয়েছেন মাহলুককে তাহলে তার সামর্থ্যের অধীনে সেই বিষয়ে যদি তার কাছে আশ্রয় চাওয়া হয় সেটি জায়েজ হবে তবে সেখানে বিশ্বাস রাখতে হবে এটা হলো একটি মাধ্যম ملتو پروكيتو پوکن الله سبحانه و تعالى تنی هلین اسره دوار ملک پیر اونتو راشون لخوك رحمه اللہ تنی اے ودھائی اکتی آیات نیشتن اپن اکتی حادث نیشتن آیات تنیشتن اللہ رب العالمين بول چنو وَأَنَّهُ كَانَ رِجَالٌ مِّنَ الْإِنْسِ يَعُوذُونَ بِرِجَالٍ مِّنَ الْجِنِّ فَزَادُوهُمْ رَحَقَا کیچو شون خوك مانوش কিছু জিনের কাছে আশ্রয় চাইতাদ যাদের কাছে তারা আশ্রয় চাইল তারা তাদের আবার ভয় ভীতি গিয়ে আরো বৃদ্ধি করে দিল কিছু সংখ্যক মানুষ কিছু জিনের কাছে আশ্রয় চাইল এ আয়াতের তাফসিরে মোফাসির নাক বলছেন জাহেলি যুগের মানুষেরা যখন কোন এমন পথ দিয়ে অতিক্রম করত যে পথ হলো জঙ্গল বা অপরিচ্ছন্ন অপরিষ্কার বা দুর্গম পথ সেই পথগুলিতে তারা মনে করত যে এখানে হয়তো সেই জিন ভূত বা দেবতা ইত্যাদি সেগুলি আশ্রয় নিয়ে রয়েছে এজন্য তারা সেই পথ দিয়ে সেই জায়গাগুলিতে যখন অতিক্রম করতেন তারা সেই স্থানের জিন বা তাদের কাছেই আশ্রয় প্রার্থনা করতেন বলতেন যে হে এই এলাকায় যারা জিনেরা আছো আমরা তোমাদের কাছে আশ্রয়ে যাচ্ছি আমরা যেন এখানে কোনো বিপদগ্রস্ত না হই যেটি আজকে আমাদেরও অনেক সমাজে পাওয়া যায় বিশেষ করে অতীতে ছিল এখন আলহামদুলিল্লাহ অনেক কমে এসেছে কোনো রাস্তা যদি এমন হয় ঝাড় জঙ্গলের পাশ দিয়ে গেছে মনে করতাম আমরা সেই জায়গায় হয়তো সেখানে দেবতা রয়েছে বা সেখানে জিনভূত রয়েছে তাই বিভিন্ন রকমের সেগুলি থেকে বাঁচার জন্য আশ্রয় পাওয়ার জন্য পন্থা আমরা অবলম্বন করতাম অনেক সময় আল্লাহ সুহান হতা আলাকে ভুলে যেতাম এটি হল যদি আল্লাহ সুবাহ আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে আশ্রয় চাই তাহলে সেটি অবশ্যই শীর্ক হবে আল্লাহ আলমিন বলছেন ফাজ এর ছয় নম্বর আয়াত তারা জিনের কাছে আশ্রয় চাইল কিন্তু জিনেরা তাদের ভয় ভীতিকে আরো বৃদ্ধি করে দিল আরো বেশি ভীতি সঞ্চার করলো তাদের মাঝে কারণ আসলেই আশ্রয় দেওয়ার মালিক তো জিনেরা নয় আশ্রয় দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ সুবাহর কাছে আশ্রয়ে চাওয়া হবে সেটি অবশ্যই শেরকের পর্যায়ে চলে যাবে প্রিয় বন্ধুরা এক্ষেত্রে লেখক রাহমা তিনি আরেকটি সুন্দর হাদিস নিয়ে এসেছেন যে হাদিসটি মুসলিমের হাদিস হাতিসটি বর্ণনা করছেন খাওয়ে হাকিমা তিনি বলছেন আমি শুনেছি বলেছেন যে ব্যক্তি কোনো ঘরে অবতরণ করবে কোনো ঘরে নামবে কোনো ঘরে প্রবেশ করবে কোন বাড়িতে গিয়ে বা কোনো স্থানে তখন যদি সে এই দোয়াটি পাঠ করে তার পরিপূর্ণ কালাম পরিপূর্ণ বাক্য বাণী এর মাধ্যমে এর অসিলায় মিনসার রিমা খালাক পৃথিবীতে যত রকমের অকল্যাণ রয়েছে এই ঘরে ঘরের বাইরে যত রকমের অকল্যাণ রয়েছে সব অকল্যাণ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন "লাম ইয়াদুররুহু শাইউন হাত্তা ইয়ারহালা মিন manzilihi zalika" ওই ব্যক্তি যতক্ষণ এই ঘরে অবস্থান করবে এই বাড়িতে অবস্থান করবে বা ওই এলাকায় অবস্থান করবে এখান থেকে ফিরে যাওয়ার পূর্ব পর্যন্ত তাকে কোনো রকমের কিছু ক্ষতি আক্রমণ করতে পারবে না কারণ সে আশ্রয় পেয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তো এই দোয়াটি আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে এখানে আশ্রয় চাওয়া হলো একমাত্র আল্লাহ সব আলার কাছে নয় যদি আল্লাহ সুবাহ আমাদেরকে হেফাজত করবেন আর যদি অন্যের কাছে আশ্রয় চেয়ে থাকি তাহলে সেটি অবশ্যই শেরকের পর্যায়ে চলে যাবে আসুন প্রিয় বন্ধুরা এহাদৃষ্টি নিয়ে আরেকটু কিছু আলোচনা রয়েছে ইনশাআল্লাহ আমরা সামনের বৈঠকেই আলোচনা করব আজকে আমরা এ পর্যায়ে বিদায় নিতে যাচ্ছি আল্লাহ আমাদেরকে এই শেরক থেকে হেফাজত করুন তৌহিদের উপর জন্য আমরা প্রতিষ্ঠিত থাকতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ